আসসালামলারকাতমুলিল তালামসলীম قَدْ قال المؤلف رحمه الله تعالى والايمان بالرؤيه يوم القيامه يرون الله بابصار رؤسهم وهو يحاسبهم بلا حجاب ولا ترجمان وهو يحاسبهم بلا حجاب ولا ترجمان قال الايمان بالميزان يوم القيامه يوزن فيه الخير والشر له كفتاان واللسان অল ইমান ও আজাবেল কাবরি ও মুন কারিমীর এলা খের মহানাল্লা সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পরীক্ষার জন্য ভালো মন্দের শক্তি আমাদেরকে দিয়েছেন এবং ভালো কাজে নির্দেশ দিয়েছেন মন্দ কথাকাজ থেকে বারণ করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের যারা আনুগত্য করবে এ বাদতবন্দিগি করবে আদেশ নিষেধ মেনে চলবে তারা তিয়ামতের দিনে দেখতে পাবে সচকাল সালামের উপর যিনি বলেছেন তোমরা রসোর সাল্লা বলছেন যে তোমরা তোমাদের রবকে দেখবে যেমন ভাবে এই পূর্ণিমার রাতের চাঁদকে তোমরা দেখো দেখায় যেমন কষ্ট হয় না ভিড় ভাড় হয় না ঠিক তেমনই আমাদের ধারাবাহিক আলোচনা সরহসন্না এবং আমার বাহারি রহমতুল্লালের পর্ব নম্বর এগারো আজ আটই রজব চোদ্দশো বিয়াল্লিশ সিজির মোতাবেক বিশ ফেব্রুয়ারি দু বিষয়বস্তু লেখক বলছেন কেয়ামত দিন আল্লাহ রবুল আলমিনের রুইয়াত রুইয়াত মানে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের দর্শন বাংলায় দিদার আমাদের দেশের মানুষরা ধর্মীয় ভাষা ফার্সিতে বুঝে যার ফলে দিদার বা আল্লাহর দিদার বলে থাকে মানে দেখা মানে থেকে দিদার আল্লাহ রাবুল আলমিনকে সচক্ষে মমিন বান্দারা দেখবে জান্নাতে দেখবে হাসরের মাঠে দেখবে বিচার দিবসে বলছেন ওয়াল ইমান ও বিরুইয়ালা আর আহলিস জামাতের আকিদা হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ রবুল আলমিনের রুইয়াত দর্শন ঘটবে এর প্রতি বিশ্বাস করা আহলিস জামাতের আকিদা হচ্ছে আল ইমান বিরুইয়া বিশ্বাস করা আল্লাহ রুইয়াতকে আল্লাহর দর্শনকে ইয় মাল কেয়ামা কিয়ামতের দিনে কেয়ামতের দিন আম বলে ক্ষান্ত করেছেন ছেড়ে দিয়েছে সেটা কোনখানে কেয়ামতের মাঠেও হিসাব নিকাশ এবং বিচারের সময় আর জানাতি ইয়ারাউন আল্লাহ আবসারের ওসেহীম আবার কেউ এই কথা ভাবতে পারে যে আল্লাহ রাবুল কে অন্তর দিয়ে দেখবে এই চোখে দেখবে না হয়তো সেজন্য করে বলছেন যে আল্লাহ দেখবে যে এই চোখে মানে স্বক্ষে দেখবে ব্যবসারের রৌসেহিম বসার অনেক সময় বসিরাতের অর্থ হয় মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা তো এটা যেন না কেউ না ভাবে যে অন্তর থেকে দেখবে হ্যাঁ এরকম নয় আসলে সচক্ষে দেখবি ওয়াহুয়ুহাস এবং তিনি তাদের হিসাব গ্রহণ করবেন বেলা হেজা বিনা কোন আড় পর্দায় কোনো আড় পর্দা থাকবে না সরাসরি ওয়ালাতুর জুমান আর কোন দোভাষীও থাকবে না অনুবাদকও থাকবে না এমন না যে আল্লাহ রাবুল্লা আলমীন পৃথিবীর এত মানুষের এত রকমের ভাষা পৃথিবীতে এক এক দেশে কত শত ভাষা রয়েছে এক ভাষা থেকে আর ভাষার দূরত্ব এত বেশি দূরত্ব যে একটা অক্ষর বোঝা যায় না সবগুলি ভাষা আল্লাহ রাবুল আলমীন শুনবেন এবং তাদের সাথে কথোপকথন করবেন কোনো অনুবাদক লাগবে না দুনিয়ার ক্ষেত্রে যে কোনো শাসক এক দেশ থেকে আরেক দেশের লোকের সাথে কথা বলতে হইলে আর দেশের শাসকের সাথে ভিন্ন ভাষাভাষীর সাথে কথা বললে অনুবাদক লাগে দুভাষী নিয়ে সাথে করে ঘুরে আল্লাহর কাছে কোনো অনুবাদক লাগবে না এই মর্মে বেশ কিছু দলি রয়েছে প্রথম মাস আলাহ হচ্ছে আল্লাহ রব্বুলে আলমী দর্শন এর দলিল কোরআনে কেমেছে নম্বর আয়াত আল্লাহ না সেই দিন কতক মুখমন্ডল কতক চেহারা হবে তরতাজা জি এলা রবহানা আর তাদের রবের দিকে দৃষ্টিপাত করবে রবকে দেখবে না দিয়ে ওর মানে হচ্ছে তরতাজা সতেজ হওয়া সজীবতা হচ্ছে নদর আর নাজেরা জেরা দিয়ে ওর মানে হচ্ছে নজরদা মানে দেখা এলা রব্যে হা তার স্পষ্ট যে রবকে দেখবে এত স্পষ্ট সুরা কাফের আত্মার পঁয়ত্রিশে রয়েছে আল্লাহ রবেন বলেছেন ওদইনা মজিদ লহম্মা ইশাউনফিহা ওয়ালাদা মজিদ তাদের জন্য জান্নাতে রয়েছে যা চাইবে যা মন চাইবে যা চাইবে চাইল তারপরে আরো আল্লাহ বোনাস দেবেন মসজিদ অতিরিক্ত অতিরিক্ত আল্লাহর দর্শন সুরাই অনুসরণ আট নম্বর ছাব্বিশে রয়েছে আল্লাহরাজ আহসানুল হোসনা ওই সব লোকেরা যারা নিষ্ঠাবান সৎকর্মশীল আহসানু ইদীন আহসানু ওই সব লোকদের জন্য ইল্লা দিন আহসানু যারা সৎকর্মশীল নিষ্ঠাবান যারা এহসান প্রতিষ্ঠা করবে জীবনে তাদের জন্য আল হোসনা রয়েছে হোসনা মানে যা ভালো আর ভালো তা হচ্ছে জাননা আল হোসনা তো শিরোচাল জানা কারণ জান্না তো সব কিছুই ভালো কোন রকমের তাতে সামান্য কোনো তিক্ততা নেই আর জাহান্নামের সব কিছুই খারাপ যাতে কোন রকমের স্বাদ নেই কিঞ্চিত পরিমাণ কোনো রকম কল্যাণ নেই এ হচ্ছে জান্নাত আর জাহান্নামের সংক্ষিপ্ত একটি কথাতে পরিচয় বাকি দুনিয়া দুনিয়ার যতই সুখ শান্তি হোক না কেন তাতে কিছু না কিছু তিক্ততা রয়েছে এক সাইডে খুব মজা কিন্তু আরেক সাইডে তিক্ততা বিয়ে করলে খুব মজা বিবাহিত সংসার আপনার মার্শাল্লাহ প্রবাসে ফ্যামিলি নিয়ে আছেন খুব ভালো কিন্তু তিক্ততাও আছে কষ্ট করতে হয় হ্যাঁ চিন্তা করতে হয় হ্যাঁ তার জন্য দায় দায়িত্ব বেড়ে যায় বিভিন্ন দিকে দূরত্ব থাকার প্রবাসে যারা পরিবার ছেড়ে আছেন তার একটি তিক্ততা আছে মজাও আছে টাকা পয়সা বাঁচাচ্ছেন ভালো দিক আছে তো দুনিয়ার সমস্ত কিছুতে মজাও আছে আর আছে নেতৃত্ব ক্ষমতা খুব মজা এত স্বাদ স্বাদের শেষ নেই মনে হচ্ছে যাদেরকে আল্লাহ দিয়েছেন কিন্তু ওতে যে কত তিক্ততা রয়েছে সেই তিক্ততা থেকে আমরা মুক্ত আলহামদুলিল্লাহ ওই কষ্ট আমাদের নেই ওই টেনশন নেই কারো চাপের মুখে না কারো ভয় নেই আল্লাহর ভয় ছাড়া আলহামদুলিল্লা মানুষ শান্তি যেখানে সেখানে ঘুমিয়ে যান আপনি আমি যেখানে সেখানে ঘুমিয়ে যায় সেখানে সেখানে চলাফেরা করি ঠিক না তো দুনিয়ার যেকোনো নিয়ামতে কি রয়েছে তিক্ততা রয়েছে আর যেকোনো কষ্টে হ্যাঁ কি রয়েছে ভালো দিক রয়েছে মঙ্গলের দিক রয়েছে জান্নাত জাহান্ন হোসনা মানে বলছিলাম যে হোসনা মানে হচ্ছে জান্নাত ও জিয়াদা এবং আর অতিরিক্ত রয়েছে জিয়াদা কি সুরে কাফে যেটার মজিদের তফসির যেটা সেটা হচ্ছে জিয়াদা আর অতিরিক্ত আর বনাশও রয়েছে সেটা হচ্ছে রোয়াতুল্লাহ আল্লাহ রবাহসের গুন বলেছেন হচ্ছে কিসের দলিল যে বান্দারা আল্লাহ বিচার দিবসে দেখবেন আর জান্নাতে দেখবেন পক্ষান্তরে যারা কাফের মুশরেক আকিদার মোনাফেক ইমান ইসলাম ভঙ্গকারী কুফুরের অবস্থায় মারা গিয়েছে বা মারা যাবে তারা কখনো আল্লাহকে দেখতে পাবে না জাহান্নামী কখনও আল্লাহকে দেখবে না যা তখন জান্নাতি না হবে মুসলিম পাপিষ্ঠ তাদের তহির যদি ঠিক থাকে মৌলিমান ঠিক থাকে কখনও যদি জাহান্নাম থেকে জান্নাতি আসে তখন দেখবে কিন্তু তার আগে না এর দলিল রব থেকে সেই দিন কিয়ামতের দিবসে মাহজুবন আড়ালে হবে মাহজুবন আর সৃষ্টি করে আল্লাহকে দেখতে হবে না এইরকম আল্লাহ রব আলমিনের যারা সেফাতগুলি মানে না সত্তাগত সেফাত আল্লাহর চেহারা নেই আল্লাহর হাত নেই আল্লাহর পা নেই আল্লাহর চোখ নেই বিশ্বাসী করে না তো দেখবে কি ওরা ডিম দেখবে সুতরাং এইসব গুমরা যারা তারা আল্লাহকে দেখবে না তারা বিশ্বাসীর করতো না যে আল্লাহর চেহারা আছে হিসাবিন আল্লাহ রবুল্লা আলমিনে আয়াত বলা হলেও হাদিস দিয়ে একটু বলি আল্লাহ রবুল্লাহ আলমিনের দিদার সম্পর্কে বা দর্শন সম্পর্কে রুইয়াত সম্পর্কে হাদিসগুলিকে মোতাবাতের বলেছেন মদিসাম জরির বিন আবদুল্লা রুদি আল্লাহ তাল্লাহ থেকে পরিণীত তার একটি হাদিস কোন না জলুসান আমরা বসেছেন রসুর কাছে পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকালেন সুরুল্লা সে বললেন তারপরে আমা শুনে রাখো এন্নকুমসা তারাও না রব্বকুম তোমরা শিগগিরি বা নিঃসন্দেহে দেখবে তোমাদের প্রতিপালককে কেমন তারাও না হাজাল খামর যেমন এই পূর্ণিমার চাঁদকে দেখছো লাতোদামও না ফেরোয়াতে যা দেখাতে তোমাদের কোনো কষ্ট হয় না লাতোদারও না ফেরুয় বা ভিড় ভিড় হয় না আর লোদারও না কেউ কারো ক্ষতি করে না ভিড়ে ধাক্কা ধাক্কিতে ক্ষয়ক্ষতি হয়ে থাকে দুনিয়ার কোনো কিছু দেখতে গিয়ে কোনো গ্যাদারিংয়ে গিয়ে কিন্তু সেখানে কোনো গ্যাদারিং হবে না যেমন চাঁদ দেখতে সারা পৃথিবী থেকে প্রত্যেকে চাঁদ দেখছে কোন ভিড় নেই আপন আপন জায়গাতে চাঁদ দেখছে যদি আল্লাহর সৃষ্টিকে দেখার ক্ষেত্রে এইরকমটা হওয়া সম্ভব হয় পৃথিবীতে আমরা এর বাস্তব প্রমাণ পাচ্ছি তাহলে যিনি চাঁদ সূর্যের সৃষ্টিকর্তা হাদিস বুখারি রেবায় রয়েছে আয়ানন সচক্ষে দেখবে চাক্ষুষ দেখবেল্লা রিসাবে নেবেন এই মর হাদিস বুখারী মুসলিমে এদিবিন হাতে মার্কিয়ত আল্লাহন বননি তোরা সুর উল্লাহ মামিন কুমিন আহাদিন এমন কোন ব্যক্তি নেই তোমাদের মধ্যে ইল্লা সাহ্ মহ রবহু যে তার সাথে কথা বলবেন না হাল্লা অবশ্যই প্রতিটি ব্যক্তির সাথে কথা বলবেন ওলাশা বাইনাহা ও বাইনা হুতার জুমান এবং তার মাঝে আল্লাশা বাইনাহ বাইনা হুতার জুমান তার মাঝে আর রবের মাঝে কোন দোভাষী অনুবাদক থাকবে না আর কোন আর শোন কিয়ামতের দিনে দাঁড়িয়ে পাল্লা হবে মিজান ওজানো থেকে মিজান হচ্ছে ইসিম আলার সেগা মে ছিল মে ফেলুন ওজানে ওজন যেহেতু মাদ্দা ইউজানো ফিহেল খেয়ের অশ্বার যাতে ভালো মন্দ নেকি এবং গুনহা ওজন করা হবে এবং নেহা ওজন করা হবে লেখক এতটুকু বলেছেন কিন্তু অলমাই কিরামদের এই বিষয়টি ইখতলাফ রয়েছে যে ওজনটা হবে কিসের এই ক্ষেত্রে তিনটি মত পাওয়া যায় গত সপ্তাহের আগের সপ্তাহে এই কেয়ামতের মিজান বা দাঁড়িপাল্লা সম্পর্কে মসজিদুল হারামের খুদব ছিল যেটি আমি নিয়মিত অনুবাদ করি এই বছর খানেক থেকে করোনার শুরু থেকে তো তাতে এই বিষয়টা তুলে ধরেছেন এবং তার আগে অন্যান্য আকিদার কিতাবের বিষয়টা যে বিস্তারিত যেখানে আলোচনা করা আছে তাও আছে তিন রকমের দলিল পাওয়া যায় সুতরাং তিনটি আমরা মানব যে একটি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন ওজন করবেন দাঁড়ি পাল্লায় নেকি এবং ঘনা কেছে মানে এখানে বলা হয়েছে ভালো মন্দ মানে নেকি এবং দ্বিতীয় হচ্ছে যে নেকি এবং নেই হ্যাঁ রেজিস্টার গুলোতে লিখা হয়েছে যে বইগুলোতে আমল নামা যেটা কর্মলিপিফুলা বা কর্মলিপিতে আমল নামাতে লিখা হয়েছে ওই আমল নামাগুলি ওজন করা হয় এটা ধরেন আমল নামা এটার একটা ওজন আছে এটা ওজন হবে এটা সবাই বুঝছে যে এটা ওজন হবে যদি দাঁড়িয়ে পাল্লা চাপায় একটা ওজন আছে ঠিক না তো এটি একটি বিষয় এক সময় যখন সায়েন্সের উন্নতি করেনি তখন একদল গোমরা ফিরকা যারা এই নেকি গুনার ওজনকে অস্বীকার করেছিল ইমাম বখল্লা জমানায় এরকম গোমরা ফিরকা ছিল যাদের খণ্ডনে এমাম বখাই রহমহল্লা সেহেব শেষ অধ্যায়টি কায়েম করেছেন এবং তাতে এই আয়াত জানিয়ে এসছেন যে দাঁড়ি পাল্লা তে ওজন হ সম্পর্কে সুরায় আমি আয়াত নম্বর সাতচল্লিশ ওনাদাউল মাজ আল কিস্তালিয়া ফালাত আমি সুবিচারে দাঁড়ি পাল্লা কায়েম করব কেয়ামতের দিনে দাঁড়ি পাল্লা তাহলে কায়েম করবেন জি আর ফালাতুদনা সুন কোন রকমের অবিচার করা হবে না ঐন কানিস কালহাবাতি খার দেয় সরিষা পরিমাণ ও কারো যদি নেই বা গুনা থাকে আর তাই সেটা আমি সেখানে হাজির ও কফা বেন এবং আমি হিসাব নেওয়ার জন্য একেই যথেষ্ট আর হাদিস এসছেন কি সর্বশেষ হাদিস কালেমাতানে হ্যাঁ এলা রহমান খফিফা তান সাকিল আতান ফিলমিজান সুবাহানুভান দুটো ক্যালেমা আছে দুটো কথা আছে বাক রহমানের কাছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আর হফিফাতে আল্লাহান জবানে উচ্চারণ করতে খুব হালকা সাকিল আতান ফিলমিজান আর নেকির দাঁড়ি পাল্লাই অত্যন্ত ভারী নেকির যে পাল্লা হবে ওতে অত্যন্ত ভারী হবে সেই দুটো কালে একটি সুবাহি আর একটি হচ্ছে এখানে মিজান প্রমাণিত সুবাহিত দাঁড়িপাল্লা আছে দাঁড়িপাল্লাই সোন বিশ্বাস করে দ্বিতীয় মত তাহলে বললাম কি যে সহিফাগুলো আমল্লামাগুলি ওজন হবে আর তৃতীয় হচ্ছে কিছু হাদিস দ্বারা জানা যায় যে প্রতিটি ব্যক্তিকে ওজন করা হবে হ্যাঁ মমিন ব্যক্তিকে ওজন করা হবে আর কাফের ফাঁসেক মনাফেক মুশরেককে ওজন করা হবে মমিন ব্যক্তিকে যখন ওজন করা হবে তার পাল্লা এত ভারী হয়ে যাবে এত ভারী হয়ে ওই ব্যক্তিকে ওজন করা যে ভালো আমল করেছে আর কাফের মুশরেক পাপিষ্টকে ওজন করা হবে একবার হালকা হয়ে যাবে আর এই ভাষাটি কিন্তু আমরা আমাদের ভাষা অলঙ্কারে ব্যবহার করে থাকি আর এই লোকটা আর আমার কাছে কোনো ওজন নেই বললি ইলেকট্রন আমার কাছে কোনো ওয়েট নেই ওয়েটলেস লোক এই ওয়েটলেস শব্দ ব্যবহার করে আজকাল কারেনা ভারত তো নেই যে একদম ভারত ভারত ওজন এর কোনো ভারত নেই আমার কাছে কোনো ওজন রাখে নাই এর আমি কোনো মূল্যায়ন করি না এইসব ভাষাগুলো কিন্তু ব্যবহার করি তো রয়েছে যে দুনিয়াতে অত্যন্ত মোটা সোটা ব্যক্তি ছিল আর লম্বা চড়া ব্যক্তি ছিল বোঝা নিয়ে সুতরাং আল্লাহর কাছে না কোনো ওজন তিন রকমের দলি যেহেতু পাওয়া যায় সুতরাং তিনটে হতে পারে আবার তার কোন একটি হতে পারে অল্লাহ তল্লা বিষয়গুলিতে এখতালাফ রয়েছে কিন্তু ওজন হবে ওজন হবে শুধু আজকালকার সায়েন্সের যুগে আর বুঝাইতে হবে না যে নেকি আর গুণা কি করে ওজন হয় তখন অস্বীকার করেছিল সংসার কেমন করে নেকি গুন তো কোনো ওজন নেই তো কি করে ওজন হবে দেখা যায় না একটা কোনো ওজন নেই নেই কেমন করে ওজন হবে এখনকার মানুষ বলবে তাপমাত্রা ওজন হচ্ছে শরীরে তাই না প্রেশার ওজন হচ্ছে ঠিক আছে সুগার কতটা আছে রক্তে ব্লাড সুগার কতটা আছে ওজন হচ্ছে সব ওজন হচ্ছে বাতাসের বেগ ওজন হচ্ছে পানি কত দ্রুত ধেয়ে আসছে স্রোত কত জোরে আছে অথবা এই যে জলোচ্ছ্বাস সেটা কত জোরে বেগে আসছে সব ওজন হচ্ছে সব ওজন করছে মানুষ আনসিন বস্তু যা দেখা যায় না আজকাল অদৃশ্য তাও ওজন করা হচ্ছে সুতরাং আজকাল আর অস্বীকার করার কোনো যুক্তি নেই আর কারো কাছে যুক্তি থাকলেও যুক্তির আগে দলিলকে রাখতে হবে আকলের আগে নাকলকে রাখতে হবে লাউকিফাতানে সান এই যে দাঁড়ি পাল্লা হবে দাঁড়ি পাল্লা যেটাকে বলা হয় মানে মিজান মিজান আমরা আঞ্চলিক ভাষায় মিজানকে তারাজু বলি বুঝেন তারাজু বুঝেন না হ্যাঁ তারাজু দাঁড়ি পাল্লা বাংলাতে দাঁড়িও হয়েছে পাল্লাও লাগাইতে হয়েছে দুটো করছি আর দাঁড়ি পাল্লা একটা মিজান আরবি তো একটা শব্দ তারাজু বললে একটু শব্দ লাহুকি ফাতান তার দুটা পাল্লা হবে আর একটা বেশ অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলি প্রমাণ করে যে মানুষের নেহা ওজন করা হবে বা আমল নাম করা হবে জি অল্লাহানের আজাবে ইমান রাখে বিশ্বাসে রাখে আজাব সত্য আর মনকে নাকিরেও বিশ্বাস করে কবরের আজাবের হাদিস বখারি মুসলিম রয়েছে কবর আজাবে কিন্তু কবরের আজাব একটি শুধু আজাবের কথা এখানে বলেছেন আজাব শুধু নয় বরং তার সাথে লাগে তো নাইমুল কবর যেমন কবরে পাপিদের আজাব রয়েছে তখন নেকলোকদের নেয়ামত রয়েছে নাইমুল কবরী ও আজাব এই জন্য শুদ্ধ এবং সূক্ষ্ম কথা ভালো মানুষের জন্য কবরে আল্লাহ নেয়ামত রয়েছে আর খারাপ মানুষদের জন্য পাপিদের জন্য কবরের আজাব রয়েছে স্থায়ী আজাব রয়েছে কাফের মুশ্রেক বেদিন এবং মুনাফিকদের জন্য আর অস্থায় আজাব রয়েছে মুসলিম সমাজের যারা পাপিষ্ট কাবীরা গোনা করে গেছে তাদের জন্য তাদের এখানে যদি মচন হয়ে যায় আর হবে না আর না হয় তো এখানেও চলতে থাকবে আজাব কবরে আয় সারা জীবন আর বরজাখী জীবনে আর তারপরে জাহান্নাম আজাব চলতে থাকে হয়তো এমনও অপরাধী আছে কারো সামান্য কিছুক্ষণের জন্য আজাব হবে কবরে চেপে ধরবে এর সাথে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই ফেতনাতুল কবর কি পরীক্ষা হচ্ছে মনকের নাকিরের জিজ্ঞাসা এই মনকার এবং নাকির আমাদের সে মুনকির বলে মুনকির না মিলা বাজানো মুরকির নাকির না মনকার এবং নাকির এই দুটোর নাম সোনার তিরমিজের হাদিসে রয়েছে বিকট রূপ চেহারা নেল মানে ভয়ঙ্কর চক্ষু থাকে মাতাদের একজনকে বলা হয় আলমোনার অপর অপরজনকে বলা হয় নকির তিরমিজির এক নম্বর হাদিস আর শাহিবেন হেব্বানে এই হাদিসটিও রয়েছে তিন হাজার একশো সতেরো নম্বর হাদিস তো কবরের সম্পর্কে আমরা জানলাম আল্লাহ রব আলম যেন কবরের জীবনকে আমাদের সুখী করেন এবং আজাব মুক্ত করেন এবং নিয়ামত দিয়ে পড়েতেন নবী এক নিয়মিত কবরের আজাব থেকে আশ্রয় কামনা করেছেন এবং আশ্রয় কামনার নির্দেশ দিয়েছেন এই শেখ আলবানি আলে এবং অনেক সালাত আলমারা বলছেন যে সালাতের শেষে সালাম ফিরার আগে নবী সাল সাল্লা সালাম আত্মাহাত হয়ে গেল তারপরে দুরুদ্দ্রাহিমি তারপরে এই দুয়াটি চারটি বস্তু থেকে আশ্রয় কামনা করা অজীব জি আর জমুর অধিকাংশ আইমাকেরাম বলছেন যে সুননাথ বাবস্থ হব কিন্তু ও অজীব মতটি শক্তিশালী কারণ রসুল্লাহ সাল্লাম নিজেও এইগুলি থেকে আশ্রয় কামনা করেছেন এবং বলেছেন তাও বিজাবেল কবর তোমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করো কবর আজাব থেকে ও ইমানবাহসাল্লাম এবং আহলে সময় বিশ্বাস রাখে রসুরাহসালাম হাউজ থাকবে ও নবীন হাউদুন আর প্রত্যেক নবীর হাউজ থাকবে প্রত্যেক নবীর এক একটি হউজ থাকবে নবী সাহা হাউজ সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি সংখ্যায় যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওম্মত হবে আসবে নবী সাইসাল্লামের কাছে মমিন মোমনাত এবং তারা হউজে কসার্থে পানি পান করবে কাজ দেবে বা হজ হবে কি তার মজেজা হিসাবে দায়েছিল তার ওলান যে দুধের বাট থাকে দহন করে যে আর যে ওখানে যে দুধ জমা হয়ে থাকে এটা দর এটাকে বলা হয় কি দর বলা হয় এ কথা বলেছেন কে এই লেখক বারবাহরি রহমতুল্লাহ আলহি কিসের ভিত্তিতে বলেছেন সব নবীর হউজ থাকবে কিন্তু সালাহালামের হজ থাকবে না এর রহস্যটা জানেন এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিসটি কিন্তু সহি না জি এই হাদিস এই মর্মেজি হাদিস হাদিস সহি না তার আগে প্রথম বিষয়টি সম্পর্কে একটি হাদিস বলি যে হাদিসটি তিরিমিজিতে রয়েছে আর তাবরানি রয়েছে ইন্যালে খুললে নবীন হাউজান প্রত্যেক নবীর হাউজ থাকবে এত বাহন আবেহী যে হউজ নিয়ে সব মত লোকেরা গৌরব করবে কাদের সংখ্যা বেশি হয় আরজু ওয়াই ওয়ারেদা আর আমি আশা করি যে আমার কাছে সবচেয়েতে বেশি সংখ্যায় লোকেরা হাউজে পানি পান করার জন্য অবতরণ করবে তা আলবানী সিল সহিহার পনেরোশো নম্বর হাদিসে সহি বলেছেন আর যে হাদিসটি আর ভিত্তিতে বর্ণনা করেছেন আমার হজ হবে যা থেকে আমি পান করব ক্যামতের দিন অমানিতা আর যারা আমার অনুসারী নবীগণ হবেন ওয়াবাস আর সমুদ জাতির আল্লাহ নিয়ে আসবেন সেখানে পুনরুত্থান করবেন তিনি সেটা দহন করবেন ওয়াসবাহার পান করবেন আমানোয়া তার সাথে যারা ইমান নিয়ে এসছেন হাতু বেহাল মৌকিফ মাহু ও হাসরের মাঠে সে বিচার দিবসে সেই উস্ত্রি নিয়ে হাজির হবে সে আওয়াজ করতে থাকবে যে আওয়াজ থাকে এই হাদিস সম্পর্কে বলছেন অজ্ঞাত পরিচয় মজাহিলিস মুনকার হাদিসটি হচ্ছে মুনকার মানে অত্যন্ত দুর্বল মুন মানে একেবারে মজুর কাছাকাছি মুনকার এমন হাদিস যে হাদিসটা মৌুর কাছাকাছি মৌধু যেই ব্যক্তি জীবনে একবার জাল হাদিস গড়েছে প্রমাণ হয়ে গেছে সেই ব্যক্তির হাদিসও মৌজু আর যেই ব্যক্তি দুনিয়ার কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলেছে কিন্তু হাদিসে মিথ্যা কথা বলা প্রমাণ হয় তার হাদিস মন করছে জান চতুর্থখন্ড বাহান্ন পৃষ্ঠা বলেছেন হুয়া মৌন এই হাদিসটি সাল্লাহ আলী ইসলাম মেয়ের উষ্ঠি থেকে দুধ পান করবেন এবং দুধপাত করাবেন সেটাই তার হাউজ এই হাদিসটি তারপর বলছে ওদান মৌধু একটি হাদিস বর্ণনা আলবানির দ্বিতীয় খন্ড একশো বিরানব্বই পৃষ্ঠে আর হাদিস নম্বর সাতশো বাহাত্তর তাহলে আমাদের জন্য যারা মানে হাতের নাগালে পাবেন এমাম আলবানীর রহমতুল্লালের এই জাল জৈফ সিরিজ তার সাতশো নম্বর হাদিস এই হাদিসটি নিয়ে এসছেন আর সেখানে এটাকে অত্যন্ত দুর্বল বা মজু মজু বলেছেন জাল হাদিস এটি আসলে সেই না এত বড় এমাম আকিদার তারপরও জাল হাদিস থেকে গিয়েছে তাহলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুলের ঊর্ধ্ নয় আজকাল এক সে মানুষরা মনে করি আকিদর ভুল নয় আমাদের সালাফি আলম আকিদর ভুল আরে এত বুড়ো আলেম এই ভুল ফুটো দিয়েছে মনে হচ্ছে যে কি যে অপরাধ করে দিয়েছে এক শ্রেণীর জাহিলদের ইসলাম চর্চা মানে এত মানে কি বলবো যে দুর্বল দিন সম্পর্কে জ্ঞানের অভাব মনে করে যে হ্যাঁ সেটা মাদ্রাসা ফারেক হয়েছে বা মদিনা ফারেক হয়েছে ও এখন ভুলে উঠছে আর যার যত এলেম কম সে তত বেশি নিজেও বুঝতে পারে না যে আমার এলেম কম এই জন্য দেখবেন যার যত বেশি এলেম হবে সে তত বেশি নিজেকে দুর্বল মনে করবে জামার আমার অনেক কিছু জানার আছে কিছুই জানতে পারিনি তো সামান্য জানি যত মূল্যবান জিনিস তত ভারী হ্যাঁ আর যত মূল্যবান জিনিস তত হালকা বেলুন হালকা আল্লাহর কাছে মানে ক্ষমতা দেখানো নয় সাফাত মানে এমন প্রভাব খাটাবেন যেই প্রভাবে দিতেই হবে এমন কিছু না আসলে এই ভুল অর্থ সাফাতের এক শ্রেণীর লোকেরা বুঝে আছে বড় বড় জাহাজ নিয়ে যাবে আর যাওয়ার পরে একবার যেখানে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ রসুল খাতামী সুহান আল্লাহ তিনি লুটিয়ে পড়ব আল্লাহর সামনে অনুমতি নেওয়ার জন্য আর আল্লা প্রশংসা করতে থাকব আল্লাহর কাছে দোয়া করতে থাকবো দরখাস্ত করতে থাকব তখন আল্লাহ বলবেন এরফা রাশা এরফা রাশা অসালতো তা অসফাত তুমি কি বলছো বলো এখন মাথা উঠাও চাও দেওয়া হবে সুপারিশ করবে আর সুপারিশ করো কি বলতে চাও তুমি বলো তোমার সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহ রাবুল্লাহ আলমী যাকে অনুমতি দিবেন যার জন্য অনুমতি দেবে যেই ক্যাটাগরি অপরাধের জন্য অনুমতি দিবেন দেবেন সুপারিশও রয়েছে কিন্তু সুপারিশ মানে প্রভাব খাটানো মোটেই নয় যেমন দুনিয়া শাসকদের সামনে যে সব সুপারিশ হয়ে থাকে আর রিকমেন্ডেশন হয়ে থাকে সেটাতে কিন্তু প্রভাব খাটায় সব এমপি যা এমপি আরে মানবে না প্রধানমন্ত্রী ওকে মানতে হবে নাহলে ও তো এ দৃষ্টি গেলো ওর হাত থেকে আমি অন্য দলে যোগ দিয়ে দেব তাই ভয় আছে ও প্রধানমন্ত্রী হলেও ভয় আছে ও রাষ্ট্রপতি হলে ভয় আছে কখন আমাকে দিব সরি আমার বিরুদ্ধে সব চলে যাবে সবাইকে এক রাজি রাখতে রাজি রাখতে হবে সবকে দানা পানি দিয়ে রাখতে হবে আল্লাহর কাছে এইটা প্রযোজ্য নয় মোটে না কখনো এরকম জানা না ভাবে এই বিষয়টিকে টাকবিয়াত ইমান একটি সুখ সুন্দর কিতাব রয়েছে আকিদ তৌহিদের ওপর ভারত উপমহাদেশ প্রেক্ষাপটে লিখা হয়েছে যেমন আরব বের প্রেক্ষাপটে লিখা হয়েছে কিতাব তৌহিদ মোহাম্মদ আবদুল্লা রহমতুল্লাহ আলের যেমন আরব দেশের মজাদ্দেদ তিনি তেমন ভারত ও মহাদেশের মজাদ্দেদ হচ্ছেন শাহ ইসমাইল সহিদ রহমতুল্লাহ আলহ জি শাহরিউল্লাহ মহাদেদ দেহলউর নাতি তো হেদের কিতাব আর ভারত যে সব যেসব রয়েছে সুফিদের আর কবর মাজার পুজারিদের সেসব বিষয় নিয়ে আর সাফাত সম্পর্কে এক কথা ঠিক উনি বলেছেন যে সাফাত সম্পর্কে যেন এইরকম কোন ধারণাতে সামান্যকে সাফাত এই যেন সহজ ভাষা বুঝলেন সাফাত আল্লাহর কাছে দরখাস্ত দুনিয়াতে দোয়া আর আখেরতের দোয়া আখের দোয়া না সাফাত কার জন্য সুপারিশ হবে গোনাগারদের জন্য ভালো মানুষের জন্য সাফাতের প্রয়োজন নেই তবে মর্যাদা উঁচা করার জন্য তাদের জন্য অন্য সাফাত হবে আল খাতেইন যারা ভুল ভুল করেছে তাদের জন্য ফিল কেয়ামতে কেয়ামতের মাঠে কেয়ামতে বলে ছেড়ে দিয়েছেন কোনখানে কেয়ামতি হবে রসুল্লাহ আসামের সুপারিশ তিন জায়গায় হবে হিসাবের সময় হবে পুলে হবে যখন পুল পার হবে আর অনেকে আছাড় খেয়ে পড়ে যাহার নামে সেইখানেও থাকবে রসুল্লাহ জাহাদিসে রয়েছে আর জাহান নামে চলে গেছে তারপরে তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য সাফাত হবে তাদের যেহেতু ইমান ছিল কিন্তু পাপের কারণে জাহান্নামে চলে গেছে তাদের উঠিয়ে নেওয়ার জন্য তাহলে তিনটি জায়গায় যেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে রসুল আল্লাহ এই না আজেদুকে অমল কেমতের দিনে কোনখানে আপনার তলাশ করে এত ভিড় বাড়ে কোথায় পাবো আপনাকে তখন তিনি বলেছিলেন যে তিন জায়গার এক জায়গায় খুঁজিও আমি এই তিন জায়গা ভিন্ন অন্য কোথাও থাকব না হ্যাঁ হিসাবের কাছে ওইখানে আর না হইলে কোথায় হ্যাঁ ইন দ্য সেরাত না হলে জান্নাতের দরজায় যখন সবকে জান্নাতে নিয়ে যাবেন আল্লা রাহ নবী করিমস্লা শাফাত দান করেন এবং নবী সাল্লামের হাউজে কৌসার থেকে পানি দান করেন হ্যাঁ তার মধ্যে হাউজ রয়েছে হাসর মাঠে হাউজের কাছে ওয় আলাসেরাত কেমত মাঠে হবে ওয় আলা যে সেরাতে বলেই দিয়েছেন এখানে সেরাত যেটা পুল সেরাত যেখানে জাহান্নামের ওপর দিয়ে সেখানে পুল লাগানো হবে সেখানে হবে সুপারিশ ওয়াখরেজ মিনজৌ জাহান্নাম জাহান্নামের ভিতর থেকে তাদেরকে জাহান্নাবীদেরকে বের করবেন সেখানেও সাফাত হবে সাফাত সম্পর্কে অনেক হাদিস হয়েছে তার মধ্যে লম্বা সাফাতের হাদিস সাহিব খারিতে তিন হাজার তিনশো চল্লিশ মুসলিমের একশো নম্বর হাদিস সাফাত প্রথম সাফাত হবে সেটা বৃহৎ সাফাত সাফাত ওজমা সমস্ত মানুষের হিসাব নিকাশ তাড়াতাড়ি নেওয়ার জন্য এটা রসুল্লাহ সাফাত একমাত্র খাস রসুল্লা সালাম সাফাত সম্পর্কে বিস্তারিত আমার আলোচনা সাফাতের প্রকরণ এগুলি আলোচনা আছে সেটি আর যাচ্ছে না কারণ সময় হয়ে গেছে ওমামিন নবীন ইল্লাহু সাফার যে কোনো নবীর সুপারিশ হবে তো প্রত্যেক নবী সুপারিশ করবেন কিন্তু সবচেয়ে তো বড়ো সাফাত হবে রসৌল্লা সাল্লামের ও কাজা লিখা সিদ্দিকুন এইরকমই যারা সিদ্দিক মহাসত্যবাদ তাদের সুপারিশ হবে ও সোহাদা শহীদ গুণের সুপারিশ হবে সোহাদার আর একটি তার সি নেক আলেম বা আমল আমল করে তাদের সুপারিশ হবে ও সালেহুন আর যারা শুধু সালেহ সালের জন্য আলেম হওয়া শর্ত না আলেম নয় হয়তো দিনের ওইরকম জ্ঞান নাই কিন্তু পরিষ্কার মানুষ কোনো কাবিরার সাথে জড়িত না। অনেক আমল রয়েছে তারাও সুপারিশ করবে সবার সুপারিশ হবে কিন্তু প্রত্যেকের সুপারিশের ধরন এবং কতজনের জন্য কাকে অনুমতি দেওয়া হবে সেটা আল্লাহ ভালো জানেন ওয়ারিল্লাহে বাফাদ্দ ফি মাইয়াসা সব সুপারিশ যখন শেষ হয়ে গেল যা সম্পর্কে আল্লাহ চাইবে যেমন এই মর্মে হাদিস রয়েছে আবু সাইদ খাল তালান থেকে আল্লাহ রবুল আলম বলবেন হাদিস ফেরেস্তা সুপারিশ করেছে তাহলে ওশাফা নবী রসুলগণ সুপারিশ করেছেন ওশফাশ করেছে ওয়ালামিয়া এখন শুধু সবচেয়ে বড় দয়ালু সমস্ত দয়ালুর দয়ালু আরহাম বাকি আছেন ফয় মিনান্নার এক মুষ্টি আল্লাহর হাতের মুষ্টিতে আল্লাহ রবী নেবেন এমন জাতিকে জাহান্নাম থেকে বের করবেন লামিয়া আমলু খায়রান কত্তু কখনো কোনো ভালো কাজ করেনি আদু হমামান যারা জাহান্নামে জ্বলে জলে কয়লা হয়ে গেছিল তাদেরকে আল্লাহ বের করবেন কোনক আমল করেনি তার মানে এই নয় যে ক্যালেমা নেই তার কালেমা তৌহিদ আর কালেমা শুধু পড়া নয় তৌহিদ আছে তৌহিদ থাকতে হবে যার তৌহিদ নষ্ট করেছে সে কখনো অমাহমবে খারে জিন্নার যেমন আল্লাহর বলেছেন জি আর জাহান্ন থেকে বের হবে এই লোকে লোকেরা জোলে শেষ হয়ে যাওয়ার পরে অসারু ফাহমান তখন তারা কয়লা হয়ে গেছিল ফাহম কয়লা হয়ে গেছিল তারপরে বলে ইমান বিশ্বরাত আল্লাহ জাহান্নম আর আহলে সন্ত জামাত বিশ্বাসী জাহান্নামের উপর যে পুল লাগানো হবে তার উপর এরাত মানসা আল্লাহ যাকে আল্লাহ চাইবেন যাদেরকে চাইবে তাদেরকে এই পুল পাকড়াও করবে পুলের কিনারা কেনারায় যে হ্যাঁ ধারালো লোহা থাকবে সেগুলি এমনভাবে ধরবে দিয়ে জাহান্নামে নিখেব এযুজ মানসা আল্লাহ যার সম্পর্কে আল্লাহ চাইবেন তারা অতিক্রম করে যা যা এজুজ মানে পার করে যাওয়া পার করে নিবে মানুষে আল্লাহ আর জাহান নামে নিক্ষিপ্ত হবে পড়ে যাবে যাদেরকে আল্লাহ চাইবে জান্নাতি যারা হবে তাদের কাছে জ্যোতি থাকবে তাদের ইমান অনুযায়ী যার যেমন ইমানিম ও ইমানহীম বসরাকুমিয়া ও জন্দিদ আল্লাহ বলেছেন সেই নোর থাকবে সেই দিন যে নোর থাকবে মহমিনদের জন্য আর মোনাফেক কাফেরদের কোনো নোর থাকবে না তখন তারা বলবে যে আমাদেরকে একটু নোর দাও নাক্তাব এসমেন নূরক পেইলার যে ওরা যাও পিছনে যাও দুনিয়াতে আমাদের ভৎসনা করেছে লাঞ্ছিত করেছিল হেউ প্রতিপন্দ আরে মূলবাদী কত কি গাল দিয়েছিলেন ওহাবি বলেছিলেন এখন যাও ওইদিকে খুঁজো কাটিয়া এই সুপারেশের হাদিসে রয়েছে পর্বতের মতো চারিদিকে থাকবে আর কাউকে চাইতে কম বা ক্ষুদ্র নোর জ্যোতি দেওয়া হবে জি جہان نامی اور مربنا سوپارش রয়েছে। বলেছে অন্তর বিশ্বাসের সাথে তাদের ক্ষেত্রে অনুমতি দাও লেসা কালাকা তখন বলা হবে এটা তোমার জন্য না শুধু তাদের তৌহিদ আছে আর আমল নেই সুপারিশ কবল করবো না আমি বিশ্বাস করে এখন জলে জ্বলে জলে যা কা ফাঁরা হয়েছে ওলা মান কালা লাই আহিল অবশ্য অবশ্যই আমি বের করো আমার ইজ্জতের কসম যারা লাই আহিল্লা বলেছে কিন্তু যেমনটা বললাম বলার উদ্দেশ্য হচ্ছে অন্তরের বিশ্বাসের সাথে আর কিন্তু তৌহিদের বাস্তবায়নে চরম ঘাটতি ছিল যার ফলে এরকম জাহান্নামের ইন্ধন তারা দীর্ঘ সময়ের জন্য হবে আল্লাহ রব্বাহ যেন এসব অনিষ্ট থেকে জাহান্নামের আজাব থেকে এবং দুনিয়া এবং আখেরাতের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন ওসালাহ ওসালাম আল নবীনা মুহাম্মদ ওয়াল আলহি ওয়াসাহবিহি আজমাইন